মালিক রাজিয়াল্লাহ তাল্নতে বর্ণিত তিনি বলেন আমরা সমবয়সী একদল যুবক নাবী সাল্লাহ আলি সাল্লামের নিকট হাজির হলাম ২০ দিন ও ২০ রাত আমরা তার নিকট অবস্থান করলাম আল্লাহ রসুল সাল্লাহ অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের লোক ছিলেন তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি আমরা তাকে জানালাম অতপর তিনি বললেন তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো আর তাদের দিন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও বর্ণনাকারী বলেন মালিক রাজিয়াল্লাহ তালাহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই অতপর নাবি সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে জানো তোমাদের ইমামত করে